আবু হুরাই রাহ রদাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াহুদি ও নাসারা দাড়ি ও চুলে রং লাগায় না অতএব তোমরা তাদের বিপরীত কাজ করো